আবদুল্লাহ ইবনু আমরতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহাম এর পাহারা দেওয়ার জন্য এক ব্যক্তি নিযুক্ত ছিল তাকে কার কারা নামে ডাকা হতো সে মারা গেল আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন সে জাহান নামী লোকেরা তাকে দেখতে গেল আর তারা একটি আবা পেল যা সে আত্মসাত করেছিল আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি বলেন ইবনু সালাম রহমতুল্লাহ আলহি বলেছেন কারকারা।